সম্মানিত দর্শকী আসসালাম দর্শক মন্ডলী আমরা আখেরাতের দৃশ্যগুলো সম্পর্কে ইমান বাড়িয়ে দেয় মনকে নরম করে আল্লা বৃতি সৃষ্টি করে এই জাতীয় হাদিসগুলো শুনে আসছি আজকে যে হাদিসটি আমরা শুনবো এই সিলসিলায় ধারাবাহিকতায় সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহাবি আনসরাজ্লাহ আনুবর্ণনা করেছেন কালা রাসুর সাল আলহি ওয়ামা ক্যামত উদ্দিন আল্লাহ তালা যখন সমস্ত মানুষ জমায়েত করবেন হাসলের ময়দানে জাহ্নাত এবং জাহান্নামের দিকে ফয়সলা করার আগে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 তারপরে আপনার মধ্যে রুহ ফুক দিয়ে ঢুকে দিয়েছেন এত সম্মান করেছেন আপনাকে যে ফেরেজ বলেছেন আপনাকে সাজা করতে নিশ্চয়ই আল্লাহ তালার কাছে আপনার অনেক সান আছে আমাদের আদি পিতা হিসেবে অনুরোধ যে আপনি আমাদের জন্য আল্লাহ তালা কাছে একটু সুপারিশ করুন যে আল্লাহ তালা আর কত অপেক্ষা আমাদেরকে একটু অপেক্ষা কমিয়ে দিন ফয়সালা করে দিন আমরা যেন জানলাতে চলে যেতে পারি তখন হুনা করু খাতুই আতাহুল তিনি বলবেন দেখো তোমরা আমাকে যে জায়গায় রেখেছ আমি সেই জায়গায় নেই সুপারিশ করার মতো পজিশনে আমি নেই আমি একটা ভুল করে ফেলেছিলাম ওইটা আমাকে খুব গিল্টি ফিলিং দিচ্ছে এখনো যে আমি বোধহয় এই শানে নেই আদম আলা ভুলটার কথা স্মরণ করবেন কোন ভুলটা ছিল ওনারা জান্নাতে ঢুকে দিয়ে আদম হাওয়া আলাইসালামকে বললেন যে খবরদার এই গাছের কাছে যে ওনা খাওয়াতো দূরের কথা তাহলে বড় জুলুম করে ফেলবে এটা আল্লাহ তালা নির্দেশ দিয়েছিলেন কিন্তু আদম আলাইসালামকে শয়তানের ধোকায় পড়ে সেই গন্দম ফল খাওয়ার কাজ হয়ে গেল এই যে ভুল হয়েছে তারপরে তিনি আল্লাহ তালার কাছে তবা করলেন আল্লাহ তালা ওনাকে মাফ করে দিলেন অনেক দিন তবা করেছেন যে তো জন্য যে উত্তম দোয়াটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন আদম আলাই আল্লাহর কাছ থেকে কিছু কথা শিখেছিলেন আল্লাহ তালাই ওনাকে শিখিয়ে দিয়েছেন কোন দোয়াটা বেশি কবুল হবে তবর জন্য আর সেটা হচ্ছে রব্বা না দলাম না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 যে একটা ভুল করে ফেলেছি আমি আমার প্রদূষণটা আল্লাহ কাছে নষ্ট করে ফেলেছি আমি পারবো না ওনার হিম্মত হচ্ছে না তিনি বলেন তোমরা যেতে হলে আমার পরে নবী যিনি আসেন নুহা আলা সালামের কাছে যাও তার কাছে গিয়ে দেখো তু নু হান আউআলিন বা আশা হুল্ল আমি তো সর্বপ্রথম মানুষ নবতের দায়িত্ব আল্লাহ তালা দিয়েছি কিন্তু আমার পরে আমার গোষ্ঠীর মধ্যে যে সর্বপ্রথম নব্বত রিসিভ করে তিনি হচ্ছেন নু আলাই সালাম আশা করা যায় তার কথা আল্লাহতালা শুনতে পারেন একটু গিয়ে দেখো তিনি রাজি হন কিনা তখন তারা আসলেনের কাছে তিনি এসে বলেন আমারও ওই পজিশন নেই তোমরা যা আশা করছো আমাদের সম্ভব হবে তিনি নিজের ভুলের কথা স্বীকার করবেন ওনার ভুল কোনটা ছিল এই হাজিসের আলোচনায় মহাকিক দুটো জিনিস উল্লেখ করেছেন একটা হচ্ছে যে তিনি বদ দোয়া করেছিলেন কওমকে যখন কম ওনাকে অত্যাচার করতে করতে যে আল্লাহ এই কাফের কাফরে এত সীমালাঙ্কন করেছে এই কাফেরদের কাছ থেকে একটাকেও আপনি আর দুনিয়াতে জীবিত রাখার দরকার নেই সবগুলোকে হালাক করে দেন সবগুলোকে ধ্বংস করে দেন যার ফলে আল্লাহতাল উনি দোয়া কবুল করলেন উনি তার সঙ্গে সাথী নিয়ে কিস্তির মধ্যে উঠলেন আর বাকি সবাইকে মহাপ্লাবন দিয়ে ডুবিয়ে মারা হয়ে গেল শেষ হয়ে গেল এখন এই দোয়া উনি একটু ভুল মনে করছেন এই জন্য যে দোয়া অন্যায় দোয়া হয়নি কিন্তু এটার পক্ষে আবার আরেকটা হাদিস আছে যে নবী করিম সাল্লাহ সালাম আল্লাহ তালার কাছে এই দুনিয়ার মানুষকে আল্লাহ তালা হালাক করে দেখ কুফরি করার কারণে এই দোয়া করার নেই কিন্তু দুই একজন প্রকাণ্ড ক্রিমিনাল ছাড়া তেমন তাই বাসি ওনার সঙ্গে যখন অবিচার করেছে জিবরাই আল্লাহ সালাম আসছিলেন সাথে করে নিয়ে আসলেন পাহাড়ের ফেরস্তাগুলোকে পরিচয় করে দিলেন এই যে পাহাড়ের ফেরস্তাকে নিয়ে আসছি আপনি বললে আল্লাহর পারমিশন অনুযায়ী তাই বাসি যে অত্যাচার করেছে প্রস্তর নিক্ষেপ করে আপনার দাবাতকে অগ্রাহ্য করেছে আপনাকে কষ্ট দিয়েছে আপনি যদি চান তাহলে আল্লাহ তালা এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য পারমিশন দিবেন এই পাহাড় যে ফেরিস্তা আছেন। দুই দিক থেকে পাহাড়কে এনে চিপা দিয়ে সব মাটি চাপা করে শেষ করে দেবেন তিনি বললেন যে কি আমি চাই যে এই জেনারেশন যদি ইসলাম কবুল নাও করে তাদের গোষ্ঠী বংশধার হয়তো আল্লাহ তালা দিতে পারে তারা হয়তো মুসলমান হয়ে যাবে তো এই যে রসুল্লাহ সাল্লাই সাল্লাম বদা করেননি পরবর্তী জেনারেশনের জন্য বরঞ্চ সেখান থেকে দাওয়াতি কাজ করার পাওয়ার আশা করেছেন নুহা আলহিম এটা মিস করেছেন একজন উনি একটু আফসুস করছেন কোনো গুণা নি অন্যায় করেননি কিন্তু তিনি আরেকটু সবার করলে ভালো হতো কেনা এটা ওনার রিয়েলাইজেশন আর এটাকে উনি খাতি আমারে করছে। ভুল মনে করছে। তে আখের তিনি বলছেন যে আমি ওই দোয়াটা করার কারণে আমার কাছে সংকোচ লাগছে এখন আমি সুপারিশ করার মতো হিম্মত হচ্ছে না বরঞ্চ তোমরা যাও আমার পরে যে আরেকজন ভালো নবী অনেক বড় মানের নবী এসেছেন ইব্রাহিম তু ইব্রাহিম আল্লাহুল্লাহু খালিলা যে নবীকে আল্লাহ আল্লাহতালা বলেছেন তিনি হচ্ছেন আল্লাহর খালিল আল্লাহর দোস্ত সোহান আল্লাহ এই টাইটেল তিনি ইব্রাহিমকে ছাড়া কাউকে দেননি আমার মনে হয় ওনার স্পেশাল সান আছে তোমরা ওনার কাছে গেলে কাজ হয়ে যেতে পারে সবাই তখন আসলো কার কাছে ইব্রাহিম আলাই সালতেের কাছে এসে বলল যে যে এই একই দরখাস্ত দিল যে আল্লাহর কাছে একটু সুপারিশ করেন না আমরা খুব কষ্টে আছি হাসন ময়দানের এই কঠিন কষ্ট আসহ্য হয় না আল্লাহ তালা আমাদের প্রতি মেহরবানি করুক হিজাবাসের কাজ শেষ করে দিয়ে বা বিনা হিসাবে আমাদেরকে জানাতে যাওয়ার ব্যবস্থা করে দিচ্ছি আর অপেক্ষা কষ্ট হচ্ছে ইব্রাহিম আলহিসাম বলেন আমি ওই কাজের উপযুক্ত না তিনি নিজের ত্রুটির কথা স্মরণ করবে নিজের ভুলের কথা স্মরণ করবে ওনার ভুল কি ছিল ভুলের মধ্যে কিছু ব্যাখ্যা এসেছে আসলে ভুলগুলো কোনো গুণা না কিন্তু কথাগুলো একটু ইনডাইরেক্ট ছিল তিনটা ভুলের কথা কোন কোনো হাদিসে এসেছে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 তিনি একটা ইনডাইরেক্ট আনসার করলেন ইন্নি সাকিম আমি অসুস্থ আই আমিখ তো ইন্নি সাকিম কথাটা আসলে তিনি অসুস্থ হননি কিন্তু কথাটা বলে ফেলেছেন এখন এটা মিথ্যা হল না। আসলে কথাটা কিন্তু ডাইরেক্টলি মিথ্যা না তো এই শেরেকের এই পূজা এগুলো দেখা আমার কাছে অস্বস্তিকর এই জন্য ইংলিশে বলে কারো কোনো একজন বিশ্রী কারবার দেখলে তুমি এগুলো কী করেছ আই এম সিখ অ্যাবাউট ইট ইংলিশ এটা বলে যে আমার মানে সিখ মানে অসুস্থ আমি সিখ ফিল করছি এইরকম আরবিতেও বলার ব্যবস্থা আছে যে আমার মানসিকভাবে আমার কাছে অস্বস্তিকর লাগছে এটাও একটা অসুস্থতা এই জিনিস দেখলে আমার মানসিক অসুস্থতা তৈরি হয়ে যায় ইন দ্যাট সেন্স ইট ইজ নট এ লাই এটা মিথ্যা হয়নি কিন্তু এর পরেও ওনার কথার দ্বারা তাদের বোঝার সম্ভাবনা আছে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 পাথরের হোক আর মাটি দিয়ে বানানো হোক এইগুলোকে ভাঙলেন ভেঙে বড়োটাকে ভালো করে কেটে কুটে ওটার মধ্যে লটকাইয়ে দিলেন আর যখন তারা আসলো কে করছে এটা তুমি করছো নাকি তখন ইব্রাহিম আলহি সালসালাম বললেন বড়টাই করে চারে জিজ্ঞেস করে দেখো এই কথা কেন বললেন এটা তো মিথ্যা হয়ে গেল কিনা এই বিষয়টির আলোচনা আমরা বিরতির পরেই কমপ্লিট করি এখন একটা বিরতির দিকে যাব দর্শক মন্ডলী আমি নদী আপনারা দেখছেন বাংলা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 আসসালামু আলাইকুম আরহামুল্লাহাত দর্শক মণ্ডলী আমরা একটি হাজির শুনে আসছিলাম কেয়ামতের ময়দানে মানুষ যখন পরেশান হয়ে যাবে হাসরের ময়দানের কষ্টে তখন বিভিন্ন নবীদের কাছে তারা যাবেন দরখাস্ত করবেন আদম আলসালাম থেকে যাবেন উনি করবেন না উনি পাঠাবেন নুয়া আলসালামের কাছে নুয়া আলাইসালাম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 এই যে বড়টা ভাঙছে এই কথাটা তোমরা চিন্তা কর এটা যদি অসম্ভব হয় তাহলে তারা উত্তর দিল বড়টা ভাঙবে কেমনে সে তো মূর্তি নড়তে পারে না তার তো জান নেই সে উঠতে পারে না সে এতগুলো ভাঙবে কেমনি এই যে তাদেরকে যুক্তিটা বোঝানোর জন্য তিনি বললেন বালফা ফা আলা হুম কাবির হুম হাদা বাল বলতে বরং হইতে পারে এই বড়টা হত করেছে কথাটা তিনি এইরকম বলেছেন তিনি উদ্দেশ্য ছিল তাদেরকে এই কথা বোঝানো বড়োটাকে জিজ্ঞেস করো সে ভাঙলো এই কথা তারা বলবে তাকে জিজ্ঞাসা করলে সে তো কথা বলতে পারে না তারা কি জিজ্ঞাসা করবে তো কথা বলতে না বলে তারা ইবাদত করো কেন এমন জিনিসের ইবাদত করো তোমরা যে কথা বলতে পারো না এই প্রশ্নগুলো তাদের মাথায় ঢুকানোর জন্য তিনি এই উত্তরটা দিয়েছিলেন উদ্দেশ্য এই নয় যে তিনি অস্বীকার করবেন পালিয়ে যাবেন এটা হবে না এইটা ওনার উদ্দেশ্য ছিল না উদ্দেশ্য ছিল তাদেরকে প্রশ্ন করে ঠেকিয়ে দেওয়া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 সেখানে জালিম বাদশাহ তার স্ত্রীর প্রতি তার নজর পড়লো জিজ্ঞাসাবাদ করলে ওনার স্ত্রী বললে ওনাকে ছাড়তে না পারে বলবে তুমি আরেকটা বিয়ে করো এটাকে আমি রেখে দেব এরকম কিছু বলতে পারে কিন্তু যদি বলে তার বোন তাহলে হত ছাড়া পেয়ে যেতে পারে এরকম একটা বিষয় ছিল ওনার মাথায় যে তোমাকে যদি জিজ্ঞাসাবাদ করে যখন তালিম বাদশাহ তার স্ত্রীকে ধরে নিয়ে গেলেন যে ও তোমার কি সম্পর্ক তখন তুমি বলবা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 লোকটা দানো বেঁচে গেল তো এরকম তাউরিয়া মত কিছু ইব্রাহিম আলাহ সাল্লাম শিখিয়ে দিলেন তার স্ত্রীকে তো তিনটা কথা এর মধ্যে তারপরে উনি রিয়েলাইজ করছেন যে কথাটা তো সরাসরি নি আমি একটু গিলটি ফিল করছি আমি পারবো না তারপরে তিনি তখন দেখিয়ে দেবেন কার কাছে এরপরে বলবেন যে এ তু মুসা আল্লা দিকাল্লাহুল্লাহ যে তোমরা এক কাজ করো মুসা আলা ইসলামের কাছে যাও ওনাকে আল্লাহ তালা একটি স্পেশাল সান দিয়েছেন কালিমুল্লহ কাল্লামাহুল্ল আল্লাহ তালা তার সঙ্গে সরাসরি কথা বলেছেন এই পৃথিবীতে অন্যান্য নবীদেরকে আল্লাহ তালা ওয়াহি পাঠিয়েছেন জিব্রাইল আল্লাহিসের মাধ্যমে কমিউনিকেশন করেছেন কমিউনিকেট করেছেন কিন্তু একমাত্র নবী মূসা আলাহিসাল্লাম আল্লাহ তালা যার সঙ্গে সরাসরি কথা বলেছেন এই সান আর কোনো নবী পায়নি তোমার ওনার কাছে যাও উনি যদি এই হিম্মত করেন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 অন্যায়ভাবে যে মারধর করছে তাকে তিনি একটা থাপ্পড় দিলেন কিন্তু নবীর হাতের মধ্যে আল্লাহ তালা তো একটু বেশি পাওয়ার রাখেন নবী আলা হাত যে হাতের মধ্যে এই হাতকে বগলের তলা থেকে বের করলে লাইট জ্বলে ওঠে নূর অনেক দামি হাত না অনেক পাওয়ারফুল হাত থাপ্পড়টা একটু জোরে পড়ে গেল। তিনি যত দূরে দেননি তার চেয়ে বেশি শক্তি প্রয়োগ হয়ে গেল যার ফলে এক থাপ্পড়েই কাম সারা লোকটা মরে গেল এখন একটা লোক মরে যাওয়া তিনি কি তাকে মারতে গিয়েছিলেন মারতে চেয়েছিলেন তাও চাননি লোকটা মরে গেলে ওনার খুব আফসোস লেগে উঠলো তাকে একটু শাস্তি দেবো একটা থাপ্পড় দেবো মাত্র একটু মরে গেল এটা উনি খুব গিল্টি ফিল করলেন দুনিয়াতেও অনেক অবাহ করেছেন আল্লাতালার কাছে আল্লাহ তালা মাফ করেছেন কারণ অনিচ্ছাকৃত ভুল ওনার নিয়ত এটা ছিল না মানুষের নিয়তের সঙ্গে অনেক সময় গোনাটা নিয়তের সঙ্গে নির্ভর করে নিয়ত ছিল না তাকে হত্যা করা তাকে থামানো নিয়ত ছিল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 যে আল্লাহ তালা ওনাকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন কোন হুকুম দ্বারা সৃষ্টি করেছেন এটা একটা স্পেশাল কাণ্ড ঘটেছে আল্লাহ তালার ওনাকে নিয়ে বিরাট একটা মজেজা মানব জাতির জন্যে তারপরে আল্লাহ তালা আবার ওনাকে দুনিয়া থেকে উঠিয়ে নিয়ে আসছিলেন তো এই লোকের কাছে তোমরা যাও তিনি যদি কিছু পারেন ঈশা আল্লাহ আসাল্লামকে অনেক কিছু তারা বললেন কিন্তু ঈসা আল্লাহ সাল্লাম একই কথা যে তিনি সেটা পারবেন না তিনি সেটা করবেন না ফাইয়া তু না হু ফাইয়া কুল তিনি বলবেন যে না আমি এটা পারব না কিন্তু ওনার প্রসঙ্গে আর কোনো খাতি আর কথা নাই সব নবীর পরে আসে যে ফাইয়াদু খাতাহু নবী তার ভুলের কথাটা স্মরণ করবেন কিন্তু ঈশাআ আলা ইসলামের এখানে উনি তার ভুলের কথা স্মরণ করবেন এমন কোনো কথা নাই কিন্তু তিনি অপরাগ্রতা প্রকাশ করবেন এই কাজের উপযুক্ত আমি না তোমরা আখিরি নবী মোহাম্মদ সাল্লুর কাছে যাও যাকে আল্লাহ তালা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 সেই বিষয়ে লম্বা কথা হাজির আছে এই মুহূর্তে খাস করে তিনি সুপারিশ করবেন তা আমরা পরবর্তী শুনবো অবিল্লাহ দেখি আমরা এখন একটা প্রসঙ্গ নিতে পারি কিনা জি আসসালামুম আসসালাম আমাদের ওখানে একটা প্রোগ্রাম হয় উরুজ বলে। সেখানে মিলাদ আল্লাহ রসুলের জন্ম এবং মৃত্যু উপলক্ষে অনুষ্ঠান করে তো এটা কি কোনো জাল হাদিসও আছে কি আপনার জানা আছে কোন কোনো এলাকায় লোকেরা মিলাদুন নবী পালন করে যেভাবে ঘটা করে অনুষ্ঠান করে এই ব্যাপারে কোন হাদিস পাওয়া যায় কিনা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 ওনাকে আমাদের চেয়ে বেশি মহব্বত করতেন আমরা কি মোহব্বত করি বলেন এই জমানায় কিছুই না ওনাদেরকে কোনো একদিন দেখা যায়নি যে ওনার ইন্তিকালে পরে আবু বাক রাজি আল্লাহ আনহু অমর রাজিউল্লাহ আনু ওসমান রাজি আল্লাহ আনহু আলী রাজি আল্লাহ আনহু কোনোদিন অনুষ্ঠান করেছেন ওই তারিখ নবী করিম সাল্লাহ আসসালাম জন্ম তারিখ চলো আমরা একটু মিলাদ করি কোনোদিন করি তাবে ইন্দির জমানায় কোনো দিন হয়নি তাবে তাব ইন্দির হয়নি কোনো ইমামরা এইগুলো করেননি কোনো কিতাবে লেখেন কয়েকশো শতাব্দী পরে প্রায় পাঁচ ছয় শত বৎসর পরে কোনো একটা বাদশাহ এটার প্রচলন শুরু করে দেয় তার থেকে চলে আসে এর পিছনে কোনো হাদিস কোনো আমল সলফেস আনহীন পাওয়া যায়নি কাজে এটা সরাসরি বেদাত আল্লাহ তালা এই থেকে সরে আসার জন্য তৌফিক দান করুন উম্মাদকে দর্শক মন্ডলী এর মাধ্যমে আজকে আমাদের এই স্টেশনের সমাপ্তি হচ্ছে ইনশাল্লাহ আমরা আগামী সেশনের আবেদন রেখে আপনাদের কাছে হাদিসটির নেক্সট সেশনের অংশটা ঘোষণার জন্য আপিল করে আজকে এখানে শেষ করছি আবিল্লাহি তফিক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام <سؤال> عليكم وعليكم السلام السلام عليكم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 जकत बच्लिस শূন্য শূন্য আট তিন সুইফট বিআইসি খেউ এআরএাই জিবি দুই দুই টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি ডট চাল ইসলামী তরিকা আমলের পরীক্ষা আমি আপনারা দেখছেন বাংলা কেন জীবনের সফলতার জন্য দরকার ইসলামী তরিকার জানার জন্য দেখুন ইসলামী নৈতিকতা দেখুন আদর प्रति मंगलवार सन्ध्या पांचएनप्रचार रत बारोटाए पीस टी बांगलाय